আপনারা পিস বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন রুজির বিভিন্ন দরজার রুজির বিভিন্ন উপায় অবলম্বন করার যে পদ্ধতি ইসলামে বলা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করছিলাম আধ্যাত্মিক দিক নিয়ে যে আধ্যাত্মিক দিক যদি আমরা মেনে চলতে পারি তাহলে পরে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য রুজির দরজা প্রশস্ত করে দেবেন আমরা যে রুজি রুজি করি সব সময় রুজিতে প্রশস্ততা চাই তার জন্য আধ্যাত্মিক যে জিনিসগুলো আছে যে কর্মগুলো আছে তার মধ্যে একটা হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা আমরা কিছু কথা বলেছিলাম আজকেও আবার বাকি কথা বলবো যে আত্মীয়তার বন্ধন বজায় রাখার গুরুত্ব কতটুক ইসলামে এবং তারই মাধ্যমে তারই অশিলায় আমরা রুজি পেতে পারি আল্লাহর পক্ষ থেকে তা কীভাবে আল্লাহ তারা আমাদেরকে আত্মীয়তার বন্ধন বজায় রাখতে আদেশ করেছেন না রাখলে অভিশাপ করেছেন যারা আত্মীয়তার বন্ধন বজায় রাখে না তারা অভিশপ্ত এমন কিছু আত্মীয় আছে যে আত্মীয় আপনার সঙ্গে আত্মীয়তা বজায় রেখে চলতে চায় না আপনাকে ঘৃণা করে কেমন কোনো একটা কারণে আপনি হয়তো গরিব তাই আপনার সঙ্গে আত্মীয়তার বন্ধন বজায় রাখে না আপনি হয়তো আপনার বাড়িতে পর্দা করেছেন তাই হয়তো আপনার আত্মীয়রা আপনাকে ছিন্ন করেছে কেন ওদের বাড়িতে পর্দা আছে ওদের বাড়িতে গেলে মেয়েরা লুকুলুকি করে ইত্যাদি ইত্যাদি বলে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন আপনার সঙ্গে আত্মীয়তা বজায় রাখছে না কেন কারণ আপনি হচ্ছেন এমন মানুষ ভালো মানুষ নামাজি পরহেজগার মানুষ আর ওরা নামাজি পরহেশগার পছন্দ করে না ওরা আর ওরা নামাজি পরহেশগার পছন্দ করে না ওরা সাধারণত এই শ্রেণীর মানুষদেরকে ঘৃণা করে তার কারণ ওরা হচ্ছে উচ্চ পর্যায়ের মানুষ ওরা হচ্ছে আপনার আধুনিক মানুষ আর আপনি হচ্ছে সেকেলে মানুষ আপনি সেকেলে মানুষ বলে আপনাকে ঘৃণা করে এখন আপনি কি করবেন আপনি তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন বজামের নির্দেশ হলো যে তাদের সঙ্গে তুমি চেষ্টা করে আত্মীয়তার বন্ধন বজায় রাখো ওরা চাচ্ছে না তবুও রাখো এটা একটা কঠিন ব্যাপার ওরা চায় না অথচ আমি কিভাবে বজায় রাখতে পারি আপনি আপনার চেষ্টা অনুযায়ী যতটা পারেন তাদের সঙ্গে বজায় রাখেন তারা যদি মিশতে মিলতে না চায় তবু সালামের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে কিছু উপহার উপহের মাধ্যমে যদি পারেন তবু আপনি আত্মীয়তা বন্ধন বজায় রেখে চলুন এই হচ্ছে ইসলামের নির্দেশ যদিও কঠিন রসুল্লাহ সাল্লা বলছেন সেলমান তুমি তার সঙ্গে আত্মীয়তার বন্ধন বজায় করো যে তোমার সঙ্গে ছিন্ন করতে চায় তুমি তাকে দান করো যে তোমাকে বঞ্চিত করতে চায় আর তুমি তাকে ক্ষমা করো যে তোমার ওপর অত্যাচার করে আল্লাহ আখবর বিশাল ব্যাপার মানে ন্যায় পরায়ণতার পরাকাষ্ট একদম খুব সর্বোচ্চ পরিমাণের চরিত্র এই যে আপনি তাকে মাফ করে দেবেন যে আপনার প্রতি অত্যাচার করছে তাকে আপনি দেবেন যে আপনাকে বঞ্চিত করছে আর তার সঙ্গে আপনি আত্মীয়তা বজায় রাখবেন যে আপনার সঙ্গে ছিন্ন করতে চাচ্ছে কেন কারণ যে আপনার সঙ্গে আত্মীয়তার বন্ধন বজায় রাখে তার সঙ্গে বজায় করা সহজ যে আপনাকে দেয় তাকে দেওয়াই হচ্ছে নিয়ম আর যে অত্যাচার করে না তার প্রতি সম্প্রীতি বজায় রাখা সহজ কিন্তু কঠিন হলো তার বিপরীতটা কঠিন হলো তার বিপরীতটা এই জন্যেই হাদিসে আছে লাইসাল রসুল্লাহাম বলছেনুল মোকাফে যে বন্ধন বজায় রাখার বিনিময়ে বন্ধন বজায় রাখে সে আসলে বন্ধন বজায়কারী নয় বরং আসল বন্ধন বজায়কারী হলো সেই যা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা হচ্ছে ওদের তরফ থেকে ছিন্ন করছেন আর আপনি আপনার তরফ থেকে জুড়ে যাচ্ছেন এই হচ্ছে মহান কাজ মহা আদর্শের কাজ মহা চরিত্রবানের কাজ যদি আপনি এরকম করতে পারেন তাহলে মাসা আল্লাহ খুবই ভালো এক ব্যক্তি রাসুল্লাহামের কাছে এসে বললো এরাসুল আল্লাহ আমার আত্মীয় আছে আমি যেসে বলল এ রাসুল আল্লাহ আমার আত্মীয় আছে আমি যখনই তাদের সঙ্গে আত্মীয়তা বজায় করি তখনই তারা কাটতে চায় আমি চাই কিন্তু তারা চায় না পিছিয়ে যায় এখন আমি কি করি রাসুল্লাহ স্লাম বল যদি তাই হয় তাহলে তুমি যেন তাদের মুখে ছাই দাও তার মানে ছাই খাওয়াও মানে তাদের গোনা হয় আর আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মদতগার থাকে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হয় তুমি যে তাদের সঙ্গে বিশাল প্রচেষ্টা সাথে বন্ধন বজায় রাখার চেষ্টা করছো অথচ তারা বারবার সেই বন্ধনকে ছিন্ন করার চেষ্টা করছে তো আপনাকে চায় না আপনি তাকে চাইবেন এটা হচ্ছে ইসলামের নীতি আর এমনও আত্মীয় আছে যে আত্মীয়কে আপনার চাওয়া উচিত না মহান আল্লাহ বলছেন তাজিদমান তুমি এমন কোন জাতি পাবে না সম্প্রদায় পাবে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে মোমেন সম্প্রদায় সে তারা মান হাত হওয়ার যারা আল্লাহ তার রাসুলের বিরোধী তাদের সাথে সম্প্রীতি রাখে মহাব্বত রাখে এমন তুমি পাবে না হতেই পারে না মোমেন কম তাদেরকে ভালোবাসবে তাদের সাথে সম্প্রীতি রাখবে যারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধী ওয়ালাউকানু আহম যদিও তারা তাদের বাপ হয় মানে বাপ হলেও তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না এখানে আমি বলেছিলাম আগে যে বাপ মা হলে সম্পর্ক কিভাবে রাখা যাবে না এমনি সম্পর্ক তো নেই যদি কাফের হয় আমি করবো সাহেব হুমা ফিদুনিয়া মারুফা আল্লাহ তাল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন যে যদি তারা আত্মাকে সিরিক করাতে চেষ্টা করে বাব মা সিরিক করাতে চেষ্টা করছে তারা মুশরেক আপনাকে বলছে সিরিক কর আপনি করবেন না কারণ আপনি জানেন আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে জ্ঞান এসেছে আপনি সিরিফ করবেন না কিন্তু বাব মাকে পারা যাচ্ছে না কি করা যায় আল্লাহ বলছেন ও ফিদদুনিয়া হুমা ফিদুনিয়ামুফা সৎভাবে দুনিয়াতে তাদের সঙ্গে বসবাস করো তবুও তুমি শিরিক করো না আর তারা যখন মানছে না তোমার করার কিছুই নেই নসিহত করো উপদেশ দাও যদি এখন তুই না মানে ভরণ পোষণ তাদের করতে হবে আর তাদের সঙ্গে একবারে ছিন্ন করে দিলে হবে না কেমন জানেন সাহাবি সাদের কথা বলতে যাচ্ছিলাম যে তিনি যখন মুসলমান হলেন তখন তার মা বললেন যে তুই মুসলমান হয়েছিস তুই নিজের ধর্মে ফিরে আয় ইসলাম ত্যাগ কর তো সাদ বলেন না আমি ইসলাম কেন ত্যাগ করব। মা বললেন তুই যদি না ইসলাম থেকে ফিরে আসিস আমি খাবো না পানও করব না তার মানে কি অনশন ধর্মঘট তাই না অনশন ধর্মঘট অবশ্য অনশন ধর্মঘটে পানি খাওয়া যায় তাই না ফলের জুসও খাওয়া যায় বোধ পানি খাওয়া যায় মানে মোটা খাবার খাবে না কিন্তু না সাদের মা বললেন আমি খাবই না এবং পানও করব না সাদ বললেন মা তোমার মতো মা যদি একশোটা মা হয়ে থাকে এবং না খেয়ে খেয়ে মারা যায় একশোটা মা যদি আমি যে দিন থেকে ফিরে আসব না তলায় বেহেস সে ঠিক আছে তোমার খিদমত করলে আমি বেহেস পাবো সে ঠিক আছে কিন্তু এ নয় যে তুমি আল্লাহ রসুলের উপর হবে তা হতে পারে না তুমি আল্লা আল্লাহ গালি দেবে তা হতে পারে না আবু হরেনা রাজি মায়ের ভক্ত ছিলেন অথচ আবু মা মাঝে মাঝে আল্লাহর নবীকে গালি দিতেন খারাপ লাগতো এমন কথা বলতেন আবু হরের খারাপ লাগত আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মা হয়ে সে আমার নবীকে গালি দিচ্ছে রাসুল আল্লাহ আসলামের কাছে গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার মায়ের জন্য আবু হরের মায়ের জন্য দোয়া করুন যেন মুসলমান হয়ে যায় তখন আল্লাহ রসুল মায়ের জন্য দোয়া করুন যেন মুসলমান হয়ে যায় তখন আল্লাহ রসুল সাহায্য দোয়া করলেন আল্লাহ তুমি আবু হরেরা মাদায়তেরা তখন পানির শব্দ শুনছেন যখন দরজা খুললেন মা তখন জাসাদু আল্লাহাদসুল আল্লাহর আবু হরেরা কেঁদে ফেলেছেন এত খুশি এত খুশি ছুটে গিয়ে রাসুল আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আমার মাকে আল্লাহ হিদায়ত করেছেন দেখছেন মা মা বিশাল আপনার বিরোধী আপনি বা তা চায় না সুতরাং এটা বিশাল যন্ত্রণা এবারে যেমন করি হোক মাকে ফিরিয়ে আনতে হবে চেষ্টা করলেন এমন কি দোয়া পর্যন্ত করলেন আল্লাহ নবীকে দোয়া করা করালেন আল্লাহ তালার ইচ্ছা ছিল মা মুসলমান হয়ে গেল এই তো মাকে নিয়ে বড় মুশকিল সংসারে যখন মা বিরোধী হয় বাপ বিরোধী হয় বড় কঠিন কিন্তু যে আল্লাহ কেউ প্রাধান্য দেবে না অসম্ভব হতেই পারে না যদিও তাদের বাপ হয় আও আবনা আহম নিজেদের সন্তান হয় আউ ইন আহম তাদের ভাই হয় আও আশিরাত গোত্র জাতির কেউ হয় হলো তা হলো তাদের সঙ্গে আমার সম্পর্ক কি যেহেতু আল্লাহ করে না। কারণ জানেন যে আত্মীয় আপনার দিন বিরোধী হয় যে আত্মীয় আপনার বেনামাজি হয় যে আত্মীয়তার ভিতরে আপনি দেখবেন নোংরা পরিবেশ সেই নোংরা পরিবেশের সাথে মিশতে মিলতে আপনার মনটা কেমন করবে আপনি একজন পরিচ্ছন্ন পরেজগার মানুষ তাদের সঙ্গে আপনি কিভাবে মিশতে পারেন তবে হ্যাঁ তাদের সাথে একবারে সম্পর্ক চিহ্ন করার মানে এই নয় সম্পর্ক ছিন্ন এইভাবে করবেন না যে তাদের কাছেই আপনি যাবেন না বরং যান উপদেশ দেন নসিহত করুন আর সেই আত্মীয় যদি এক ক্যাম্পই হয় এক ঘরই হয় তাহলে তাকে বোঝাতে থাকুন যে তুমি নামাজ পড়ো চাচা নামাজ পড়ো না কেন নামাজ পড়ো ভাই তুমি নামাজ পড়ো আরো যদি নামাজ পড়ে না পাঁচশো আত্মের নামাজ পড়ে না এই ছোট সংসার হলেও দেখবেন যে সেখানে সুখ নেই কেন বা পরেজগার ছেলে নজরে নামাজে ওঠে না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর বাকি কথা পূর্ণ করব ইনশাল্লাহ সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে এমন আত্মীয় যদি হয় যে আত্মীয় আপনার কাছে খারাপ বা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী বা নাস্তিক বা ধর্মবিরোধী তাহলে আপনি তার সঙ্গে কিভাবে চলবেন সেই সঙ্গে এ খেয়াল রাখতে হবে যে আপনি তাদেরকে নসিহত করবেন উপদেশ দেবেন আপনি হয়তো নসিহত করলেন উপদেশ দিলেন মানলো না কিংবা আপনার কথা নিল না ঘৃণা করল আপনার সঙ্গে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করলো তাহলে সেই আত্মীয়র সঙ্গে শেষ পর্যায়ে হবে যে আপনি তাদের থেকে দূরে থাকবেন বেঁচে থাকবেন তবু নসিহত করার যতটুকু আপনার ক্ষমতা আপনি নসিহত করে যাবেন কারণ আত্মীয়তার বন্ধনের বা ভালোবাসার বন্ধনে প্রেমের বন্ধনের মূল হল কি জানেন আল আলহুব ফিল্লাফিল্লা ইমানের সবথেকে মজবুত যেটা রশি রশি কি সেটা হচ্ছে আলহুব্ব ফিল্লাহ আল্লাহর আসতে ভালোবাসবেন কাউকে ভালোবাসলে কি জন্য ভালোবাসবেন আল্লাহর আসতে ভালোবাসবেন দুনিয়ার স্বার্থের খাতির না ভালোবাসবেন না ওর নটকনের দোকান আছে ওর সাথে ভালো ফোট আছে ভালোবাসা আছে কেন ও দোকানে গেলে সস্তা মাল পাওয়া যাবে ও অমুক অফিসে চাকরি করে ওর সঙ্গে ভালোবাসা আছে কেন কোনো অফিসে কোনো দরকার পড়লে চট করে কাজ হয়ে যাবে ওর সাথে ভালোবাসা আছে কেন ও এক চাষি মানুষ ওর ফল ফসল সস্তায় পাওয়া যাবে এইভাবে এক একজনের সাথে আপনি ভালোবাসা রেখেছেন দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থে ভালোবাসা না কার সাথে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর আসতে আপনি ওকে ভালোবাসেন কেন কারণ জানেন যে ও আল্লাহকে ভালোবাসে অথবা আল্লাহ ভালোবাসেন এই স্বার্থে এই হাদিসে আছে যখন আপনি স্ত্রী চয়াস করবেন আপনি আপনার জীবন সঙ্গিনী চয়েস করবেন তখন যুবকরা কিভাবে চয়াস করে হ্যাঁ ওই যে বলে প্রথম দেখা দেখেছি তাই চোখে চোখ লেগেছে বাস প্রেম হয়ে গেছে কেউ বলে সুন্দরী সুন্দরী বলে কেউ বলে না মেয়েটা ভালো উচ্চ পর্যায় উচ্চ বংশের মেয়ে হ্যাঁ তাকে বিয়ে করলে আমার পজিশন বাড়বে কেউ না মেয়ে চাকরি করে কিমা মেয়ের বাবা চাকরি করে তার ধন হবে তাই না আর যে ধনী মেয়ে বিয়ে করতে চায় সে আসলে তুমি পুরুষ তুমি কারণে ঘটে ফোটে প্রেম হয়ে যায় কিন্তু হবে রসুল্লাহাম বলছেন তুন কাহুল মার আতুল আর মহিলাকে চারটি গুণের কারণে বিবাহ করা হয় চারটি গুণ কি কি হাসা বিহা ওয়ালিমা লিহা বলে জামা লিহা ফার বিষ করা সে দিনদার বলে চায় রসুল্লাহাম বলছেন ফাজ তুমি দিনদার মহিলা নিয়ে দিনদার প্রেমিকা নিয়ে দিনদার স্ত্রী নিয়ে তুমি সফল হও তাহলে তুমি চিরসুখী হবে নচেত মুশকিল আছে শুধু রূপ দেখলে আর রূপ দেখে বিয়ে করলে তার দিনদারই নেই আর তার ধন দেখলে তার দিন দেখলে না আসলে দিন দেখাটাই হচ্ছে বড় কথা যদি দিনদার হয় তাতে যদি সুন্দরী হয় আরো ভালো কথা দিনদার হয় সুন্দরী হয় ধনবতী হয় তো শোনাই সোহাগা যত হয় তত ভালো কিন্তু যদি দিনটাই না থাকে তাহলে আপনার কিছুই থাকলো না দিন না থাকলে কিছুই থাকলো না তার মানে আপনি একজন যাকে ভালোবাসবেন আপনার স্ত্রী যাকে চয়েস করে নিজের জীবন সঙ্গিনী করে আনবেন যাকে আজীবন আপনি সে ভিত্তিতে আল্লাহর ভালোবাসার ভিত্তিতে দিনের ভিত্তিতে যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন কিংবা আল্লাহ সে ভালোবাসে এই জন্য থেকে আপনি চয়েস করে এনেছেন এই যে চয়েস এই চয়েস যে করবে সে কোনো ধোকা খাবে না সে কোনো দিন ধোকা খাবে না তা সংসার হবে সুখের সংসার সংসার সুখের হয় রমণীর গুণে রমণী সুন্দর হবে সুখের সংসার সংসার সুখের হয় রমণীর গুণে রমনী সুন্দর হয় সতীত্ব রক্ষণে যার সতীত্ব নেই যার দিনদারি নেই সে মহিলা আপনার সংসারে এসে আগুন লাগাবে মা বাপের সাথে ঝগা লাগাবে বোনের সঙ্গে ঝগা লাগাবে ভাই ভাই ঝগা লাগাবে তাই না সুতরাং দিনদারির ওপরে আল্লাহর ওপরে ভিত্তি করে যদি আপনি ভালোবাসা প্রেম প্রতিষ্ঠা করেন অথবা জ্ঞাতি বন্ধন যদি আপনি বজায় রাখেন তাহলেই আপনার সুখ আছে যে আত্মীয় আপনাকে চায় না আপনার দিন বলে আপনাকে ঘৃণা করে আপনার দিনের কারণে আপনার ঘৃণা করে আপনার পর্দার কারণে আপনাকে ঘৃণা করে আপনার দাড়ির কারণে আপনাকে ঘৃণা করে সে আত্মীয় নিশ্চয়ই ভালো না আপনি তাকে উপদেশ দেন উপদেশ মানলে ভালো আর না হয়তো আমি তোমাদের সাথে সম্পর্ক রাখতে রাজি নই আউসা কৌর আলিমানব্বাহ বগিল্লা কথা আপনারা জানলেন যে আত্মীয় মধ্যে আল্লাহ বা দিনদারি নেই তার সাথে আমার সম্পর্ক সেইভাবে থাকতে পারে না যেভাবে থাকা উচিত মোমেন বলে নিজেকে একটা গর্ব করা যায় মানে ভিতরে একটা কেমন একটা সুখ পাওয়া যায় তিনটে গুণ থাকলে সেই ইমানের মিষ্টতা আপনি পাবেন নম্বর এক সেই ইমানের মিষ্টতা আপনি পাবেন নম্বর এক সমস্ত যেটা কোরআন হাদিস বিরোধী আপনি স্ত্রীর মন রক্ষা করবেন কোরআন হাদিস পরে থাক বলছে দাড়ি চেয়েছে দা বুড়ো লাগছে আর নবী বলছেন দাড়ি রাখো এখন কার কথাটা আপনি মানবেন ইমানের পরীক্ষা তা হতে পারে না আল্লাহ রসুন নিষেধ করছেন হারাম কামাই করতে আমি করতে পারি না তুমি বাবা হলে কি আর মা হলে কি এইভাবে ইমানের পরীক্ষা আছে নম্বর দুই সে কোনো মানুষকে ভালোবাসবে সে কোনো মেয়েকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর আসতে ভালোবাসবে অন্য কোনো স্বার্থে না পৃথিবীর কোনো কারণে না একমাত্র আল্লাহর কারণে দিনের কারণে তাকে ভালোবাসবে দিনের খাতিরে তাকে ভালোবাসবে কেন ভালোবাসবে যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন অথবা সে আল্লাহকে ভালোবাসে অথবা উভয় উভয়কে ভালোবাসে আল্লাহ পর যদি এই অবস্থা হয় তাহলে আপনি ইমানের স্বাদ পেয়েছেন মিষ্টতা পেয়েছেন নম্বর তিন কুফরি আল্লা তালা তাকে ওই কুফরি থেকে নাজার দেওয়ার পর যেমন সে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে কারণ কাফের হলেই তো জাহার নামে ঝাঁপ দিতে হবে তাই না জাহার নামে যেতে হবে এখন দুনিয়ার বুকে আপনি কাফের হওয়াকে এমন অপছন্দ করলেন যেমন আগুনে ঝাঁপ দেওয়াকে অপসন্দ করেন যদি এই আপনার মনে প্রাণে আসে আপনি যদি ইসলামকে এমন ভালোবাসেছেন এবং ইসলামকে যে ভালোবাসে তাকে এমনভাবে ভালোবাসেন তাহলে এটাই হলো ইমানের মিষ্টতা ইমানের স্বাদ যে স্বাদ পেয়ে বহু মানুষ বহু মুমিন বড় তৃপ্তি অনুভব করে থাকে সুখ অনুভব করে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সেই সুখের মুমিন যেন আমরা হতে পারি সেই তৃপ্তির মুমিন যেন আমরা সেই সুখের মুমিন যেন আমরা হতে পারি সেই তৃপ্তির মুমিন যেন আমরা হতে পারি আল্লাহ মামিন বাকি কিছু সময় আছে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে পহলায় এপ্রিল এপ্রিল ফুল ওই যে ঠকা ওটার ব্যাপারে যে হাদিস করানোর কিছু ব্যাখ্যা দেওয়া হয়তো একটু বলবেন কারণ অনেক মুসলমান মেয়েরা এটা পালন করছে সেই এপ্রিল ফুল পালন করা এটা হচ্ছে একটা দুনিয়ার নীতি আছে সেক্ষেত্রে এমন নীতি পালন করা মুসলমানদের জন্য বৈধ নয় এপ্রিল ফুল পালন করা মুসলমানদের জন্য বৈধ নয় এপ্রিল ফুল ফুল মানে বোকা ওটা হচ্ছে বোকা বানানোর দিন বোকা বানানোর দিনে ছাত্ররা শিক্ষককে বোকা বানায় এটা ইসলামের নীতি নয় যে কেউ কোনো শ্রদ্ধেয় ভাজনকে এইভাবে বোকা বানিয়ে কখনো কখনো চেয়ার উল্টে পড়ে গেল কখনও রং লাগিয়ে দিলেন ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে বোকা বানানো হয় এই নীতি ইসলামের নয় আর তাছাড়া নির্দিষ্ট একটা দিনকে কোনো রীতি হিসাবে নীতি হিসাবে পালন করা বা খুশির দিন হিসাবে পালন করা রীতি ইসলামে নেই যেটা ইসলাম থেকে নির্ধারিত কেবল সেই দিনেই সেই এরকম খুশি করা যায় নম্বর 3 অনেকে বলে থাকেন এপ্রিল ফুলের ইতিহাসে যে স্পেন যখন দখল করে মুসলমানদের কাছ থেকে খ্রিস্টানরা তখন ওই দিনটা ছিল পয়লা এপ্রিল আর পয়লা এপ্রিলে মুসলমান যারা অক্ষম বৃদ্ধ শিশু এবং নারী তাদেরকে বলা হয়েছিল তোমরা এই রুমে এইখানে ঢুকে যাও বা যারা যোদ্ধাও ছিল হয়তো তাদেরকে বলা হয়েছিল তোমরা এখানে ঢুকে যাও এই রুমে ঢুকলে পরে তোমরা নিরাপদ তারপরে যখন সমস্ত মুসলমানরা বিশাল হল ঘরে ঢুকে গিয়েছিল তার পেছন থেকে বা উপর থেকে আগুন লাগিয়ে তাদেরকে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছিল এবং তা দেখে বলা হয়েছিল যে এপ্রি ফুল এরা হচ্ছে আজ পয়লা এপ্রিল আর হচ্ছে ফুল কারণ বোকা যে ওরা আমাদের কথা মেনে নিয়ে একটা ঘরে ঢুকলো অথপ তারা এমনিতেই মারা গেল বলা হয় এটা ইতিহাস তো এই ইতিহাসের কারণে তারা ওই প্রত্যেক বছরে এপ্রিল ফুল মানিয়ে থাকে আর তা দেখে দেখে মুসলমানরাও অন্ধ অনুকরণ করে এপ্রিল ফুল মানিয়ে থাকে এই জন্য এপ্রিল ফুল মানানো কোনো মুসলমানের জন্য এই জন্য এপ্রিল ফুল মানানো কোনো মুসলমানের জন্য বৈধ হতে পারে না বুঝতেই পাচ্ছেন। তিন তিনভাবে এই দিন পালন করা আমাদের জন্য মুসলমান বাচ্চাদের জন্য যায়জ না অনেকে জানে না তাই মানসব বাজে কথা তাহলে করো কেন তারটা ইতিহাস থাকবে তো করার পেছনে একটা ইতিহাস থাকবে সেই দিনটাকে কেন তোমরা গ্রহণ করেছো নিশ্চয়ই কোনো ইতিহাস আছে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই ইতিহাস যেটা মুসলমানদের বিরোধী মুসলমানদের কলঙ্কের ইতিহাস সেই ইতিহাসকে জাগ্রত করে তোমরা করছো তা যদিও তাদের মনে হয়তো নেই কিন্তু আমরা যখন জানব যে এইরকম আমাদের বিরুদ্ধে এরকম করা হয়েছে রচনা হয়েছে তখন আমরা এই দিনটাকে পালন করতে পারি না মানতে পারি না আমরা নিজে নিজে বোকা বানতে পারি না আমরা নিজেরা নিজেকে বোকা বানাবো এই দিনে এটা হতে পারে না তাছাড়া ওস্তাদ যে শিক্ষক যে সে একজন শ্রদ্ধেয় এবং সম্মানিত তাকে আমরা কিভাবে বোকা বানিয়ে কখনও উল্টে দিয়ে কখনও রঙ মাখিয়ে কখনও আরও কিছু করে মজা ঠাট্টা করে উপহাস করে ব্যঙ্গ করে আমরা বোকা বানাবো এরকম বোকা বানানো জাতি আমরা নই আমরা নিজেরাও বোকা নই কাউকে বোকাও বানাতে চাই না অতএব আমাদেরকে সাবধান হতে হবে বিশেষ করে যারা কলেজের ছাত্র যারা সরকারি কলেজে পড়ে তাদেরকেও খেয়াল রাখতে হবে যখনই এইসেনি কোনো অনুষ্ঠান হবে তখন নিজেকে দূরে রাখতে হবে যেমন সেখানে কোনো পুজো হচ্ছে বা সেখানে কোনো বাতিল মাবুদের ইয়ে চলছে সেখানে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবিনোহাম্মালাইন ওম ও রহমতুল্লাহি